সম্মানিত দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম গত পর্বে আকিদার একটি বিষয় নিয়ে যে বিষয়টি আমাদের ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলাই তিনি তার কিটা বয়ান ও আকিদা তাহলে সুন জামার প্রথমে আলোচনা করেছেন অর্থাৎ আকিজের উৎস সম্পর্কে আলোচনা করছিলাম আমরা এর আগেও আলোচনা করেছি আকিজার সঠিক উৎস তারপর আমরা ভ্রান্ত উৎস কি সেগুলো আলোচনা করছিলাম সেগুলো আলোচনা আমরা এসে সবশেষে এমন এক জায়গায় এসেছিলাম যেখানে আমাদের ইমাম বলছিলেন যে যারা কোরআন এবং সুন্নাকে আকিদার উৎস মনে করবে না তারা এর বাইরে উৎস খুঁজতে থাকবে তারা সব সময় বিভ্রান্ত অবস্থা থাকবে এবং সন্দেহের মধ্যে নিখত থাকবে সেখানে আমরা আলোচনা করেছিলাম যে ইসলামে কিন্তু এই আকিদার সহিবাইকরামের মধ্যে কখনো তারা ভিন্ন কোন জায়গা থেকে আকিদা নিতে চেষ্টা করেননি বা আকিদার ব্যাপারে তারা ভিন্ন কোন সোর্স খোঁজার চিন্তাও করেননি কোনোদিন তাবেইনদের যারা কেবার বড় বড় তবে ছিলেন তারাও কিন্তু কখনো এই চিন্তা ভাবনা করেননি শেগারত তাবেইন যারা ছোট ছোট তাবেইনদের মধ্যে এই বিষয়টার উৎপত্তি হয়েছিল তারা বিভিন্ন রকমের সন্দেহ দুদল্যমান ছিলেন মেনে নিতে পারেননি প্রশ্ন করেছেন प्रथम तैयारी शाहबाइ ग्रामे छोटा शेष जीवन देखे तब इंदर क्यों क्योंकि अब्दुल्लाउमर अदील आनूर्ण अंधे एम समय उल्लेख कर एम समय কিছু লোককে তিনি বস্ত্রার কিছু লোককে তারা এসে বলল ইয়া আবদুল্লাহ মোহাম্মদ বললেন যে আমাদের এখানে কিছু লোক যারা মনে করে থাকে তাক দিয়ে পূর্ব নির্ধারিত এখন হয় তিনি বলেন যে এটাতে নতুন ফেতনা তৈরি হয়েছে আমি যদি কোন চোখে দেখতাম ওই লোকটাকে আমার সামনে আসলে আমি তাকে দাঁত দিয়ে ছিঁড়ে ফেলতাম তিনি জাতীয় ভুল মতাদর্শে বিশ্বাসী হয়ে গেল এদের এদের কারণগুলি আমরা উল্লেখ করেছিলাম যে এর কারণ হচ্ছে নতুন নতুন দেশ আবিষ্কার এবং সেখানকার দর্শন দ্বারা মানুষ প্রভাবিত হওয়া আর দ্বিতীয় হচ্ছে যে পরবর্তীতে খলিফা মামুন কর্তৃক গ্রিক দর্শন ইন্ডিয়ান দর্শন এবং বিভিন্ন দেশের যে সমস্ত দর্শন পচা দর্শনগুলো আছে সেই দর্শনগুলিকে আরো অনুবাদ করা এবং সেগুলিতে মানুষ পড়ে থাকা সেগুলি দ্বারা প্রভাবিত হওয়া তৃতীয় আরেকটি কারণ হচ্ছে যে অমুসলিমদের দ্বারা মুসলিমদের আকিদার ষড়যন্ত্রের শিকার হয়। ইচ্ছা করে অনেকেই মুসলিমদের আকিদার ভিতরে অমুসলিম চিন্তাধারা ঢুকিয়ে দিয়েছে সেই তিনটি কারণে মুসলিমদেরকে পদমস্তা নির্ভরিত করতে চেষ্টা করল কাফেররা একটি ছিল সহিত ছিল থাকবে কখনো কখনো আক্রমণ হবে কিন্তু কেউ না কেউ সেটার উপর থাকবে হকের উপর থাকবে রসুল সাল্লাম বলেছেন আল্লাহ হক আমার উন্মতির মধ্যে একটি গোষ্ঠী সবসময় হকের উপর থাকবে তারা তাদেরকে দেখা যাবে স্পষ্ট থাকবে তারা যে লাইদুর রহমান খা কেউ ছেড়ে গেলে তাদের কোন ক্ষতি হবে না ওলামান খা কেউ তার বিরোধিতা করলে তাদের কোন ক্ষতি করতে পারবে না হাতিয়া আল্লাহর ওয়াদা আসা পর্যন্ত সেটা হচ্ছে কেয়ামত আসা পর্যন্ত এই অবস্থা থাকবে সুনির্দিষ্ট একটা সময় পর্যন্ত অবস্থা থাকবে সেটা যখন সমস্ত মানুষের ইমান চলে যাবে কেয়ামতের কিছু আগে সেই অবস্থায় তারাই সে অবস্থা পর্যন্ত একটি গোষ্ঠী ইমানের সুপত্রিত থাকবে দেখা গেল যে যারা विभिन्न मतदर्श द्वारा प्रभावित हो दर्शन शास्त्र प्रभावित जरा विभ्रांत तबने रुष छो तेजी इबने सीना जितिय एम्कि तभ्रांत गोष्टर मध्य किसिओ तेलो इबने सब इबने हुदने आरबी यह जितियों लोकगुली विभ्रांत किसी हल्ला विभ्रांत लोक छो जरा आल्ला दिन दूरे सर गांधी विभिन्न दर्शन द्वारा प्रभावित हो तक कार समय आलेम এই এই পথটাকে এই পথ থেকে এই বিপদ থেকে মানুষকে উদ্ধার করার জন্য মনে করছেন তারা দিনের খেদমত করার জন্য নেমেছেন নিয়তটা তাদের ভালো ছিল কিন্তু তাদের আইলমি সেরকম যোগ্যতা ছিল না বলে অথবা তারা সঠিক তাদের দশ দার্শনিকদের কিছু অসুল কিছু মতাদর্শ নিজেদের মনে গেথে নেয়ার কারণে তারা অনেক সময় সঠিক পথে যেতে পারেননি এদের মধ্যে বিখ্যাত ছিল ইমাম আল গাজালী রহমতুল্লাহ আলাই ইমাম রাজি রহমতুল্লাহ আলাই এবং ইমাম আমিদি রহমতুল্লাহ আলাই এরা সঠিক চেষ্টা করেছেন কিন্তু তারা সঠিক পথে যেতে পারেননি সঠিক সঠিক পথে সঠিকভাবে পৌঁছতে পারেনি এটি একমাত্র কারণ যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে তারা দার্শনিকদের কিছু মৌলিক নীতিকে তারা নিজেদের নীতি হিসেবে গ্রহণ করে সেটা সেটা সেটার বিরুদ্ধে তারা করেননি আমরা যদি কোনো করার এবং সুনার নীতিমালা অনুসরণ করতাম এবং দার্শনিকদের নীতিগুলোকে আমাদের কোনো কিছুতে গ্রহণ না করতাম তাহলে আমরা এই ভোদে পড়তাম না তারাও এই ভোদেই পড়তো না এদেরকে বলা হতো আহলুল কালাম এদেরকে আহুল কালাম কেন বলা হয় এদেরকে আহল কালাম বলা হয় এই জন্য এদের অধিকাংশই দেখা গেছে যে বেশি বেশি কথা বলতো যে কথার মধ্যে কোন ফাইদা নেই এমন এমন হাসু কথা বলতো অর্থহীন কথা বলতো যেগুলি নেই যেমন তারা বলতো জাহার যেমন তারা বলতো আর তারা বলতো জিসিম এই যে শব্দগুলি আল্লাহ বলেন নাই আল্লা বলেন নাই এগুলি তারা নিজের দর্শনী দর্শনী থেকে নিয়ে নিজেদেরকে নীতিটা ঠিক রেখেছেন এরপরে কিভাবে তারা দর্শন এটাকে মিলাতে হবে কোরআন সাথে সে সামঞ্জস্যের চেষ্টা করেছেন একটি ভুল নীতি যখন কেউ প্রতিষ্ঠা করে সেটাকে আবার যদি কোরআন দিয়ে প্রতিষ্ঠা করতে যায় তখনই সে অনেক দূরে সরে যায় কোরআন থেকে এগুলি আর্দ এগুলির প্রয়োজন নেই এবং আল্লাহ তালিসিমের কথা উল্লেখ নেই সেটাও বলার দরকার নেই কালামের কথা নিয়ে বেশি বাড়াবাড়ি করার দরকার নেই এই জাতীয় জিনিসগুলো অর্থাৎ আহুল কালাম যারা হয়েছে অর্থাৎ কালাম শাস্ত্রবিদ যার যারা প্রসিদ্ধ তারা এই সমস্ত বাড়তি জিনিস গ্রহণ করার কারণে দর্শন থেকে বাড়তি জিনিসগুলো গ্রহণ করে নেওয়ার কারণে এখন এগুলি আর তাড়াতে পারছে না এগুলিকে তারা কোরআন চেষ্টা করে যখন মিলে না তখন তারা হা এরান তারা ভীমি তারা দাদুন তারা তার সন্দেহে দোদুল্যমান অবস্থায় থেকেছে এটি আমরা দেখতে পাই এই জন্য এদেরকে আহুল কালাম বলা হয় আর একটি কেউ কেউ বলছেন আহুল কালাম বলে এই জন্য আল্লাহর কালাম নিয়ে বেশি বাড়াবাড়ি করেছে আল্লাহ তালা কথা বলেছেন তার না কথা বলে নাই আল্লাহ তালা কালামি আল্লাহ অন্তরের কথা আল্লাহ কথা বললে জিব্বা লাগবে আল্লাহ আল্লাহ কথা বললে সেই লাগবে আল্লাহ আল্লাহ বলছেন কথা বলে তারা বলছেন এই জন্য তাদেরকে আহুল কালাম বলা হতো বিভিন্ন কারণে তারা কিন্তু চেষ্টা করেছিল দিনের কিছু উপকার করতে কিন্তু উপকার করতে না পেরে তারা দিনের আসলে অপকারই করেছে যদিও তারা নিয়তের কারণে হয়তো আল্লাহ তালা তাদেরকে তরিয়ে নেবেন দেখা অনেকেই শেষ জীবনে তবা করেছেন যার বর্ণনা আমরা কিন্তু সোলবে সাল আহমিন যারা বলেছি দাদা কেয়ামত পর্যন্ত একটি গোষ্ঠীর সবসময় হকের উপর থাকবে তারা কখনো না দার্শনিক প্রভাবিত হয়েছে না হুল কালাম দ্বারা প্রভাবিত হয়েছে সবসময় তারা সঠিক পথে ছিল এর মধ্যে ছিল ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলী ইমাম মালেক শাহফি আহমদ ইবিন এবং আবি ইউসুফ মাহমুদ ইবিন হাসান শেবানি ইমামদের আমাদের ইমামরা কখনো আলহামদুলিল্লা এই সমস্ত পঁচা বস্তা পঁচা জিনিস দিয়ে কখনো প্রভাবিত হননি এবং গ্রহণ করতে করেননি এমনকি আমাদের ইমামরা স্পষ্ট বলতেন যে এই জাতীয় জিনিস গ্রহণ করার অর্থ হচ্ছে মানুষ পদভস্ট হয়ে যাওয়া এবং মানুষ দিন থেকে দূরে সরে যাওয়া ইমাম আবুসুক রহমতুল্লাহ বলেন যে বিশাল মিরিসিকে তিনি বলেন আল আইলুবুল কালাম জাহাল যে তোমার কালাম শাস্ত্র নিয়ে কথা বলাটাই হচ্ছে মূলত মূর্খতা ও জাহল কালাম আল আইন আরো বলেছেন তিনি বলেছেন কেউ যদি কোন কালাম শাস্ত্র নিয়ে বাড়াবাড়ি করে উপর খুব উঁচু দরজা উপরে তবকায় পৌঁছে যা। তাকে জিন্দিক বলা হয় জিন্দিক মুনাফিকের আর অর্থ অর্থাৎ যিনি যে সত্য কথা বাইরে প্রকাশ করে অন্তরে গোপন লালন করে পোষণ করে তাকে বলা হয় জিন্দিক বাইরে সত্য দেখায় পিছনে অন্তরের ভিতরে তার খারাপ লুকাইতে রেখেছে তাকে বলে জিন্দিক এই জন্য যে ব্যক্তি কালাম শাস্ত্রের ভিতরে যত বেশি ডুবে যাবে তত বেশি জিন্দিকে পরিণত হবে এটা ইমাম আবউসুফ রহমতুল্লাহ আলী বলেছেন বিশালকে তিনি যেটা বলতে সেটা হচ্ছে যে कलामशास्त्र सत्य नए सत्यार आलेम हिसाब से परिणत हो कारण तरह क्या लागू व्यक्ति ए सम्पूर्ण भाव विरत तक सत्यकार पथे सठी पथे चलते आलेम के हेबाज करते आकल के हेबाज करते যদি এর মাধ্যমে সে তার আলমটাকে সঠিক রাখতে পেরেছে এই যে কালাম শাস্ত্র জানা অর্থ হচ্ছে না জানাটা হচ্ছে জানার কারণে তার মূল আলমটা নষ্ট হয়ে যাবে এবং সেটার সাথে খারাপের সাথে ভালোর সাথে খারাপ মিশ্রিত হয়ে যাবে যেমনি ভাবে দুধের সাথে একটু প্রসাব যদি কারো পড়ে সেটা দুধ নষ্ট হয়ে যায় তেমনিভাবে আলেমের সাথে এলম কালাম ঢুকলে সে আলেমটাকে সেটা নষ্ট করে দেয় এই তিনি আরো বলেছেন মান তলা তিনি বলেছেন যে ব্যক্তি কালাম সে জিন্দিক হয়ে যাবে আর যে ব্যক্তি কেমিক্যাল বিদ্যা আয়কা দিনে কিমিয়া এক ধরনের মানুষ ইয়া দেখাতো ভেলকি দেখাতো ভেলকি টাকা রোজগার করতে চাইবে সে একসময় ফকিরে পরিণত হবে কারণ মানুষ ভেলকি বাস বুঝে যাবে মনতলা বা গাড়িবল হাদিস একা দেবা আর ব্যক্তি এমন হাদিস নিয়ে আসতে চাইবে যে হাদিস মানুষের কাছে নেই অর্থাৎ কোন হাদিস বিশেষভাবে বর্ণিত হয়নি সহি সহিদ সূত্রে বর্ণিত হয়নি এরকম কিছু করলে সে আল্লাহ আল্লাহ এবং তার রসুর ওপর মিথ্যাচার করে ছাড়বে নিয়েছেন আর ইমামে নিয়ে যে আমাদের ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ এই কথাটি যে আহ কালামদের দ্বারা আহ কালামের জিনিস দ্বারা যদি জ্ঞান অর্জন করতে চায় আহ কালাম দ্বারা তাহলে সে জিন্দিক হয়ে যাবে একসময় এটা একটি প্রমাণিত সত্য হয়ে গেছে এখন যে যারা قال الله قال الرسول صلى الله عليه та عليه হকের উপর থাকবে আর যারা قالা অমুক قالা আল্লান ও মুকে বলেছে তোমাকে বলেছে তোমাকে বলেছে বলবে তারা কখনো হকের হকের দিশা পাবে না এবং তারা সঠিক পথে কখনো থাকতে পারবে না ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন দেখেন তিনি বলেছেন হুকমি আমার ভারমদের যারা কালাম শাস্ত্রে তাদেরকে জুতা এবং তাদেরকে কাঠ দিয়ে পিটানো হবে ওয় বিমায় এবং বিভিন্ন গোত্রের উপরে তাদেরকে নিয়ে ঘুরানো হবে ওই কল এবং বলা হবে হাদা জনতারা কালকিতা ব সুন এই হচ্ছে ওই ব্যক্তি শাস্ত্রী যে ব্যক্তি কোরআন এবং সূন্য পরিত্যাগ করবে অকবর আল আল কালাম এবং কালাম শাস্ত্র নিয়ে কালাম শাস্ত্র নিয়ে চলতে থাকবে অর্থাৎ কালাম শাস্ত্র কালাম শাস্ত্র তার গুরুত্ব কিছু গুরুত্বপূর্ণ মনে করবে এবং তর্ক করতে থাকবে বিনা কারণে আলোচনা করবে সেগুলো জাহার জিসিন আর্দ এগুলো নিয়ে আলোচনা করবে তাদের এই শাস্তি হওয়া উচিত এটা হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ আল্লাহ কথা এটা ইমাম বাইহাকি হাকির রহমতুল্লাহ তার মানাকবু শাফি তিনি সেটা নিয়ে এসেছেন এবং ইমাম খতিবুল বাগদাদি রহমতুল্লাহ আল্লাহ তার সরফ আসাউল হাদিস গ্রন্থে সেই মনটা নিয়ে এসেছেন তিনি আরো বলেছেন আমরা জানি যে ইমাম শাহি রান ছাড়া প্রত্যেকটি আইলমি হচ্ছে মানুষকে বিরত রাখার একটি মাধ্যম অর্থাৎ দিন থেকে বিরত রাখার মাধ্যম ইলা আল হাদিস হাদিসা ওয় ইলা حديث ফিকহ ফি দ্বীন তাব আল হাদিসা الدين ফিকহ ফি দ্বীন আল বিফوریت এ দুটি জানতে হবে কুরআন হাদিস ফিকহ ফি আলম হচ্ছে এটা যাতে কওয়াল হায়দাসানা বলা হয় কঅদাসানা সাধারণত মহাদ্দ সিনা এই করে যখনই তারা হাদিস বর্ণনা করেন তিনি বলেন কওয়াহ হায়দাসানা এটা হচ্ছে আইম এর বাইরে ওয়ামাওয়া এর বাইরে যত কালাম নিয়ে আলোচনা করা হয় কালাম শাস্ত্র বা দর্শন শাস্ত্র এসব হচ্ছে শয়ত্তানের ওসবাসা কুমন্ত্রণা এগুলি কখনো আলমের বিষয় নয় এগুলি হচ্ছে ধারণার বিষয় এগুলি সঠিক বিষয় নয় এমনকি ইমাম আবহানি বা রহমতুল্লাহ আল্লাহ সাথীরা তাদের ফটোয়াতে একটি কথা গুরুত্ব গুরুত্বপূর্ণ একটি ফতোয়া দিয়েছেন ফতোয়া হেরিয়েছে তারা বলেছেন কেউ যদি কোন তার দেশের দেশের আলেমদের জন্য কোন কিছু ওসিয়ত করে যেগুলি শুধু আলেমটা পাবে তাহলে যারা কালাম শাস্ত্রবিদ তারা এরকম অংশ পাবে না তারা আরো বলেছেন যে কেউ যদি কোনো অবস ইনসান মিন কুতুব হিমাহ মিন কুতুবুল আলম ফল বা তারা বলেছেন যে কেউ যদি কোন ওয়াকফ করে যে আমার কাছে যত কিতাব আছে এগুলি আমি আল্লাহর জন্য ওয়াকফ করলাম তাহলে ফতোয়া দিয়েছেন আলমরা যে তাদের এই কিতাবের মধ্যে যদি কোন আলমুল কালামের কোন কিতাব থাকে সেগুলি বিক্রি করে দিতে হবে অথবা নষ্ট করে দিতে হবে সেগুলি ওয়াকফের ভিতরে পড়বে না কারণ আল্লাহর জন্য সেগুলি তৈরি হয়নি আল্লাহর জন্য রচিত হয়নি আল্লাহ তারা অনুমোদিত নয় সেগুলি অর্থাৎ হারাম জিনিস আল্লাহর জন্য ওয়াকফ করা যায় না সেই জন্য আহ্লাহ কালামদের কিতাব বা যারা কালাম শস্ত্রবিদাবগুলো ওয়াকফের ভিতরেও আসবে না এই জন্য মনে রাখতে হবে যে কখনো কোরআন এবং সুনার বাইরে অন্য যে কোনো পথেই মানুষ অগ্রসর হবে দেখতে পাবেন কখনো কাউকে দেখতে পাবেন মনে করবেন যে সে আল্লাহ তা আসিস দলাল ফের পথভ্রষ্ট পথে রোজপর চলছে সেই পথ থেকে তাকে ফিরিয়ে আনতে হবে বরং যে না কাল আল্লাহ কাল রসুল যথেষ্ট আমাদের জন্য রসুল্লাহ সাল্লা আল্লাহ তালা তাকে পাঠিয়েছেন ফওয়া তহ কালাম ও জওয়ামুল কালেম দিয়ে अर्थात एम कल दिए पाठिए व्यापक अर्थबोधक पद देखिए से कलम शास्त्रा तर करकत बोलते किसुई नहीं हाशिया नहीं दिन दूरे सर जाए सठीक पथे थकते अने देखा गया तरफ आकिदा जात अने शेष पर्त সঠিক পথে থাকতে পারেনি এই জন্য সলভে সালেহীন তারা দেখেছে যে তারা কখনো জাহার নিয়ে আলোচনা করেননি জিসিম নিয়ে আলোচনা করেননি নিয়ে আলোচনা করেননি এই জাতীয় জিনিসগুলি তারা আলোচনা করেননি তারা আলোচনা করেছেন কোরআন এবং সুন্না কি এসেছে সেটা সলভে সালেহীন কি বলেছেন সেটা এবং সালামের পথে রসুল্লাহ ইসলাম কুল পথের প্রথিক হতে বলেছেন সেটা তারা দেখেছেন প্রত্যেকটি মানুষের উচিত কোরআন যা আসা তা অনুসরণ করে চলা এর বাইরে যতগুলি পথ আছে সে পথ থেকে দূরে সরে থাকতে হবে না হলে ওয়াসায় থাকতে হবে এবং অনেকে আছে হেদায়ত ছাড়া মানুষ ঝগড়া করে অর্থাৎ কালামের বেশিরভাগ কথা ছিল ঝগড়া যা ঝগড়া ছিল এই ঝগড়া ছিল কি এটা কেন এটা কেন এটা হলো ওয়াজিবুলজুদ কেন মমকিন লুজুদ হবে মুমকিন রুজুদের কে কিভাবে ওয়াজিবুলজুদ হয়ে যেতে পারে অথবা কিভাবে মমকিন ওয়াজিবুল থেকে মুদ আসলো আসলো কি করে সেটার জন্য কতগুলি তৈরি কতগুলি মোকাদ্দেমা তারা তৈরি করেছে কতগুলো তারা কাদিয়াত কাদিয়া হামলিয়া সালবিয়া এই অনেকগুলো এই এগুলি আলোচনা করতে করতে তারা এই মান্তেক যেটাকে বলা হয় আমাদের দেশে এখন প্রচলিত আছে দুর্ভাগ্যের বিষয় সেই জিনিসগুলো এখনো বস্তা ফাঁচামল বস্তা মাল এগুলি কেউ ভুলেও যেন এদিকে দিকে না তাকায় তাকাইলে কোনোদিন সে পদ সঠিক পথের দিশা পাবে না এগুলি থেকে কোরআন এবং সুননা স্পষ্টভাবে নিষিদ্ধ এসেছে কারণ বেশি জিনিস যে ঝগড়ার জিনিস নিষেধাজ্ঞা এসেছে কোরআনিক মানুষের মধ্যে কিছু আছে যারা আইলেম ছাড়া ঝগড়া করে এবং তারা অনুসরণ করে শয়তানের যে শৈতানের উপরে আল্লাহ তালা লিখে দিয়েছেন যে যে ব্যক্তি শয়ান অনুসরণ করবে পায়ুহ শান তাকে পদভ্রস্ট করবে ও ইয়াহ আজাবিজ সাহিদ এবং জাহান্ন দিকে আগুনের আজাবের দিকে তাকে নিয়ে যাবে কোরআনকারীমে আল্লাহ তালা আরো বলেছেন অমান আদাল ইর হুদামিনাল্লাহ ওর থেকে কে যে তার হাওয়ার প্রবৃত্তি অনুসরণ করে আল্লাহ হদায়ত বেদিত আল্লাহ হদায়ত কোরআন এবং সুননা এর বাইরে যাই অনুসরণ করবে সেটাই হচ্ছে হাওয়া প্রবৃত্তি অথবা হচ্ছে ধারণা আল্লাহটাকে নিশ্চিত করেছেন তিনি বলেছেন ইত্তা বেড়া ইল্লা তারা তো অনুসরণ শুধুমাত্র ধারণা অনুসরণ করে চলে ও ইন্দন হাককে সাইয়া হক ধারণা তখন হকের সামান্যতম হকের দিশা কখনো দিবে না ধারণা দ্বারা আল্লাহ তালা কোরানকারী বলেছেন হেদায়ত নিয়ে এসেছেন রসুল্লাহাম একটি বিরাট গোষ্ঠী হেদায়ত প্রাপ্ত হয়েছে কোরআন এবং সুন্না দিয়ে এর আগে মানুষ কিসের অনুসরণ করত এর আগে মানুষ ধারণা অনুসরণ করত ধারণার অনুসরণ করত তারা প্রবৃত্তির অনুসরণ করত। स्पष्ट जाहलियत ना जानले क्यों इसलम के भलो भाव बुझतेम एक कथा जाहिलियत इसलम बड़े से इसलाम अंश एक अंश छिड़े फेले दीबे कारण से जाने ना को जाहिएत पड़े जातर मध्य छो प्रवृत्तर अनुसरण जाहिलीतर मध्य छो धारणारणा बाहिरा करत जे बनाए पूजा करतो अब खेल खाते मूर्ति हित जज गांधी धारणा और तरह प्रबृत्न चलो कुरान करीम नाजी करल्ला तारा नाजी कर तारा आल्ला तारा नाजी कर এই কিতাব নাজির আলম তার জ্ঞান অনুসারে সেটা বিশুদ্ধ জ্ঞান এবং রসুল্লাহ বিশুদ্ধ জ্ঞান অনুযায়ী অনুসরণ করে চলে কেউ পদ হবে না এবং সেটা অনুসারে চলতে হবে কিন্তু এহুল কালাম যারা কালাম শাস্ত্রবিদ তারা তারা এই কোরআন এবং সুননাকে এক পাশে রেখে এই ধারণার অনুসরণ অনুসারী হয়েছে তারা এবং প্রবৃত্তির অনুসারী হয়েছে সুতরাং তারা সঠিক পথে যেতে পারেনি আমরা ইনশাল্লা পরবর্তী আলোচনা আর একটু বেশি ব্যাপক আলোচনা করব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন ও আখরাই আলমদুল্লাহ আলম আসসালামুমত